সমাধানো হেলা ورحمة الله الحمد لله رب والصلاة والسلام على রবিলামমিন সলাতাম শফী লম্বায়মুরসেন محمد মোহামদাল ও সাহেব আজমাইন আম্মাদিম বিসম রহমান রাহীমাতজা জিরাতক রব্বুসমাওয়াতারিক আল্লাহ পাখির সমস্ত প্রশংসা সালাতাম রসুল্লাহ সালাম রব আমাদের তফসির হবে সুরা সাফাত থেকে এই সুরা নবী সালামের মক্কি জীবনে নাজল হয়েছে এবং এই সুরা দিয়ে রসোল্লা সাল্লামকে অনেক উপদেশ দেওয়া হয়েছে কাফেরদের হৃদায়তের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে এবং তার রিশালাতের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে মক্কেশরাগুলির যেমন বৈশিষ্ট্য থাকে যে তাতে ইমানের বিষয়গুলি আলোচিত হয়েছে প্রথম আল্লাহ ফাকরব্বুল আলমিন তার তৌহিদ একত্র দিয়ে শুরু করেছেন এবং তারপর আল্লাহ ফাকরব্বুল আলামিন যে একমাত্র একক মালিক তার দলিল প্রমাণ তিনি এই ওয়াহির রাস্তাকে সুরক্ষিত করেন এই বিষয়গুলি আল্লাহ ফাকরবুল আলমিন উল্লেখ করেছেন আমরা শুরু করি তাফসির আল্লাপাকের সাথ করেছেন ওয়াসাফা তেফা এই আয়াত এবং এর পরের আরও দুটি আয়াতে আল্লাপাক রব্বুল আলমিন ফেরেস্তাদের তিনটি গুণ উল্লেখ করে তাদের শপথ করেছেন আল্লাহ পাক তার সৃষ্টিদের মধ্য থেকে যার ইচ্ছা যখন ইচ্ছা শপথ করে থাকেন কোনো কথা বলার জন্য পেশ করার জন্য কোরআনে কেরিমে বিভিন্ন জায়গায় রকম এইরকম আল্লাপাকের শপথগুলি রয়েছে মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা যায় নয় কারণ মানুষ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের দাস গোলাম সুতরাং পাকের বিধান মেনে চলতে হবে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে শপথ করা হচ্ছে এবাদত আর বান্দার এবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট সুতরাং একমাত্র আল্লাহর নাম গোনাবলি এর শপথ করবে আল্লাহর কসম করছি রহমানের শপথ করছি গাফারের শপথ করছি এটা বলতে পারা পার্জাকে শপথ করছি কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবেন কাবার শপথ না কাবার রবের শপথ করছি কাবা আল্লাপের পাথর আল্লাহ ছাড়া অন্যের শপথ এগুলি সিরক নবী করিম সাল্লা এর মর্মে অনেকগুলি হাদিস রয়েছে মান হালাফি ফা কাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে সে সির্ক করে রব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা তার সৃষ্টিদের মধ্য থেকে अनेक किचुर शपथ कर मालाय फेरिस्ता शपथ कर आल्ला पकन तौहि कथा असफा तेफा और अभी आल्ला शपथ करी ते जा सारीब्धा अल्लाहर सामने दाड़ान आल्ला आदेश पालन उद्देश्य मालायिका सारिबद्ध आल्ला सामने दाड़ी रही प्रस्तुत फजाजेरा ते जजरा शपथ एम फेरस्तर जरा धमक दिए दाड़िए थे बा तिरस्कार कर धमक दिए ताड़िए थी व तिरस्कार कर अर्थ की, की, की दूटी बला एक हजे आल्लाब्बुल आलमीनर फेरिस्ता मालाइका मेघमला के जे एल्ला बृष्टि देवें सेलिकार दिखे ताड़िए नहीं जान धमक दिए जार दायित्व रेचन मिकाइल फेरस्ता्ता और एक अर्थ हे काफे जालेम के अबद्य गुनागार देमक और शासानी दिए जहां नाम दिखे ताड़िए जाए फेस्ताारा फत्ता आलिया तेजिकरा এবং ওই সব ফেরিস্তা মালাইকার শপথ যারা উপদেশ তিলাওয়াত করে থাকে উপদেশ কোরআন করিম আল্লাহ পাখের বিধান তিলাওয়াত করে থাকে জিবরিল আমিন তাদের শ্রেষ্ঠ তিনি কোরআন করিম নিয়ে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসেন আর তিলওয়াত করে শোনান মুখস্ত করিয়ে দেন আবার প্রতি বছর রমজানে রসল উল্লাহ স্লামের কাছে এসে কোরআনিকিমের দৌড় রিভাইজ করাতেন শুনতেন আল্লাহাক রব্বুল আলমিন তারপর এরশাদ করেছেন ইনা ইলাহ কুমলা ও নিশ্চয়ই তোমাদের উপাস্য মাবুদ একমাত্র এক ও একক এই বিষয়টাকে পাক ঘোষণা করার জন্য এই শপথ করেছেন রব্বু সামাওয়াত যিনি আসমান সমূহ আর জমিনের প্রতিপালক রব অমাবহম আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে ওর্বুল মশারেক এবং পূর্বেরও তিনি মালিক মশরেক বললেই পূর্ব হয়ে যান মাসারেক আল্লাপাক কেন বললেন এখানে মশারেক বলা হয়েছে আর কোনো আয় মশরিক আইন দুই পূর্ব মাগরীব আইন দুই পশ্চিমের কথা বলা হয়েছে আবার কোনোটাতে এক বচন বলা হয়েছে রব্বুল মশরিক ওয়াল মাগরিবলা এলাহ ইত্তাখিজা কিলা রব্বুল মশরিক এক উদয় স্থল বলা হয়েছে যে শব্দগুলি রয়েছে তার বিভিন্ন অর্থ যেখানে এক বচন বলা হয়েছে তার মানে দিককে বলা হয়েছে সূর্য উদয়ের দিক আর সূর্য অস্তহর দিককে বোঝানো হয়েছে পূর্ব দিক আর পশ্চিম দিক বোঝানো হয়েছে আর मश्रिकाइन जेखने बलाखनेजन के सामने रखा के आर, के है शीतकाल और ग्रीष्मकाल शीतकाले एक दिक उदित है ग्रीष्मकाले आक दिक्कत उदित है उदय स्थल भिन्न हो जाए जैसे बहु वचन बला इन मशारे आल्ला पक बहु उदय स्थल मालिक प्रत्येक दिन एक जगह के सूर्य उदित होद स्थान परवर्तन हम আল্লাহ পাক রবুল আলমিন তারপর ইরশাদ করেছেন বেজিনাতিল কাওয়িব নিশ্চয় আমি প্রথম আকাশকে এই দুনিয়ার আকাশ মানে নিকটবর্তী আকাশ নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি বেজিন আত নীল কাওয়াকিব তারকা রাজির সৌন্দর্যদি তারকাগুলি যখন রাত্রে চমকায় আর পরিষ্কার আকাশ থাকে মেঘমালা থাকে না কত সুন্দর লাগে দেখতে আল্লাহ পাক অলঙ্কার করেছেন একটি উদ্দেশ্য তারকার তিনটি উদ্দেশ্য রয়েছে কোরআনে কিনি আল্লাহাক উল্লেখ করেছেন এখানে দুটো উল্লেখ করা হয়েছে ওয়াহে শেতানই মারিদ আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা করেছি এই তারকাগুলির মাধ্যমে এই তারকাগুলি যে খসে পড়ে এমন নয় বরং তারকা সাদৃশ্য উল্কাপিণ্ড দিয়ে আল্লাহফাক রাব্বুল আলমিন বিদ্রোহী শয়তান আকাশ পথে গিয়ে কিছু শুনে এসে গণকদেরকে বলবো। এই রকম যে চেষ্টা করে ব্যর্থ করার জন্য আল্লাহাক রব্বুল আল উল্কাপুণ্ড দিয়ে আঘাত করেন এটাকে বোঝানো হয়েছে দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্যের কথা আল্লাপাক নয় বলেছেন হোয়াল্লাফি বারেওয়াল বাহার এ স্থলে এবং জলপথে তোমরা যখন চলাফেরা করো তখন তোমাদের দিক নির্ণয়ের প্রয়োজন কেমন করে দিক নির্ণয় করবে আল্লাহ পাকের জন্য তারকা দিয়েছেন তারকা দেখে দিক নির্ণয় করা যায় আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন লাইসাম্মাউন ইল আল মালাইল আলাহ এই জিন শয়তানরা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে পারে না শোনার চেষ্টা করে শুনতে পারে না অয়ুক জাফুনা মিনকুল্লে জানে তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় চারপাশ থেকে যেমনই যাওয়ার চেষ্টা করে চারিদিক থেকে তাদের ওপর আঘাত করা হয় দহ তাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে ওয়ালাহুম আজাবন ওয়াসিব আর বিদ্রোহী শয়তানদের জন্য বিরামহীন শাস্তি রয়েছে এ তো দুনিয়াতে তাদেরকে বিতাড়িত করা হয় যাতে করে আল্লাহর আকাশের কথা গাইবের কথা কি সিদ্ধান্ত কি ফেসলা হচ্ছে তারপরে নবী সাল্লাহ ইসলামের জামানে বিশেষ করে আকাশ পথকে সুরক্ষিত আরও বেশি করে দেওয়া হয়েছিল এই জন্য যে ওহি নাজালে হচ্ছে ওই দিকে যেমনই হচ্ছে ফেরস্তাদের কাছ থেকে শয়তান যদি শুনে নেই তো নবীর ওপর ওহি আসার আগে হয়তো এসে জিন শৈতানকে বলি জিন শৈতান তখন মার্কেটে ছেড়ে দিবে যে এই আয়াত শুনেছি তখন কাফেররা বলবে যে আরে মোহাম্মদ তুমি নতুন কথা বলছো তার আগে আমরাও শুনেছি এটা অমুক গণক বলেছে যাতে এই সুযোগ না পায় শতান জিন শৈতান মানুষ শয়তানরা যার ফলে আকাশকে অধিক সুরক্ষিত করা হয়েছিল ওরাসুরাহামের ওপর ওহি নাজেল হওয়ার কালি পাক তারপরে সাত করছেন ইল্লামান খাতিফাল খাতফা তবে যে জিন শৈতান ছৌ মারার চেষ্টা করে ছৌ মারি কিছু নেওয়ার চেষ্টা করে তারপরে ফাতবাহু শেহাবন সাকিব তখন তার পিছু করে শেহাবন সাকিব জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করে ওই জিন ওই শয়তান জ্বলে ধ্বংস হয়ে যায় ফাস্ট আফ তেহিম আল্লাহাক তারপরে আর একটি আকিদার বিষয় উল্লেখ করছেন সেটা হচ্ছে আরব মুশরেকদের এই ধারণা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে পুনরুত্থান করবেন না ফাস্ট অফ তেহিম খালকান আসাদ্য খালকান আমালাক না তাদেরকে জিজ্ঞাসা করো তো দেখি তাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি যে সব জিনিসকে অন্য অন্য সৃষ্টি করেছি আমি ফেরস্তা সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছি সাগর মহাসাগর নদী নালা সৃষ্টি করেছি এগুলি সৃষ্টি করা বেশি কঠিন তোমাদের সামনে তোমাদের কাছে নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন তাহলে তোমরা সাড়ে তিন হাতের মানুষ তোমাদের সৃষ্টি করা বেশি সহজ তুলনামূলক মানুষের দিকে খেয়াল করে আল্লাহর কাছে সবই সমান আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না যে মানুষ সৃষ্টি চাইতে বেশি মেহনত হয়েছে আকাশ বাতাস পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করতে জিন আর মালায়কে সৃষ্টি করতে क्योंकि आल्लापा मानूष के बुझेते चे चेन आल्ला सब किचु सृष्टि कर तुम्हारे चाहिए विशाल विशाल सृष्टि आल्लाह सृष्टि करोम सृष्टि अवश्य करा मैं आरोप मुश्किल मानत जल्लाह मे सृष्टिकरता पुनराय सृष्टिरा मृत्यु पर आब तुम्हारनुत्थान ये कें अविश्वास करच इन्ना खलक नाहम तीन इल्लाह आजेब निश्चय मानवजाति के सृष्टि करदा थी कदा तीन मान आल्ला आजेब मान आठा आठा हो जाए कदा के खूब साना हेले आठा हो जाए আল্লাহর তা দিয়ে আদাম আলি সালামের দেহ তৈরি করলেন তারপরে তাতে রুহ দিলেন আল্লাপাক বলছেন বাল আজেব তা অয়াস বরং হে নবী তুমি আশ্চর্য হাও আয়াস খারুন আর তারা ঠাট্টা করে আল্লা পাখির সব কুদরত দেখে তুমি আশ্চর্য হাও আল্লাহ পাখির কুদরত কত আল্লাহ পাখির ক্ষমতা আল্লাহ পাখর মহা জ্ঞান কিন্তু এরা তোমাকে নিয়ে ঠাট্টা করে মানুষ নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর আবার আল্লাহ পাখি জীবিত করবেন এতে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আশ্চর্য হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ কত শক্তিমান আর কাফে ঠাট্টা করেছে আরে কি বলে রে দেখো দেখো আবার নাকি আমাদের পয়দা করা হবে ওয়েদা যক্ষীরাজ করুন আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় উপদেশ তারা নেই নেন ওয়েদারাও আয়াতের আর কোনো নিদর্শন তাদেরকে দেখানো হইলে মজেজে দেখানো হলে তারা ঠাট্টা করে কোরআনে করিম নিদর্শন তা নিয়েও তারা ঠাট্টা করত। আর আসর উল্লাহ সাল্লা সাল্লামে চাঁদ বিদীর্ণ করে দেখালেন তা নিয়েও তারা ঠাট্টা করত ওয়াকালু ইনহাজা ইহরু মবিন এবং তারা বলতো এ তো স্পষ্ট জাদু কোরআন হচ্ছে স্পষ্ট জাদু কথা বলতো আরব মুশ্রেকরা কারণ জাদুর মধ্যে প্রতিক্রিয়া আছে যে হঠাৎ করে মানুষের অবস্থা পরিবর্তন করে দেয় আর একজন মহিলা পুরুষ হঠাৎ করে আছে আছে নিজের ধর্মের ওপর আছে আর তারবে কথা তারপর আরবি ভাষা মাতৃভাষা শুনতেই হঠাৎ করে সকালে ছিল বাপদাদার ধর্মে হঠাৎ করে বিকালে দেখে মুসলিম হয়ে গেছে এইটা দেখে এই বিষয়গুলি লক্ষ্য করে কাফের মুশ্রিকরা কোরআনিকিমকে বলেছিল এটাও জাদু আমাদের ছেলে মেদের জাদু লিগে যাচ্ছে অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 स्वास्थ्य और अवसर एक दूटी अनुग्रह ब्यापार अधिकांश मानस अवहला सप्तम खंड मन गणान अध्याय हाथी संख्या छ हजार चार सौ बारो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 खान मदनी, हाफिज बिन मुझवर बिन जहांगीर ममिन दायित्व देखीदार সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ আকরাবুল আলমিনের আট নম্বর স্রোতের স্বাদ করছেন বলতো যে আচ্ছা আমরা যখন মরে যাবো আর আমরা মাটি হয়ে যাওয়া আর হাড় হাড় পরিণত হব আইন লামা বসুন তারপরে কে আমাদেরকে উত্থিত করা হবে আবার আবার ওয়ালুন আর আমাদের প্রাচীন যুগের বাপদাদারাকেও উঠানো হবে কল হে নাভি জানিয়ে দাও নাম হ্যাঁ উঠানো হবে তোমাদেরকেও উঠানো হবে আর তোমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে আন তোম দাগ আর তোমরা হবে বড়ই লাঞ্ছিত কারণ বিশ্বাস করো না ইমান যদি না নিয়ে আসো তাহলে উঠানোর পরে বড়ই লাঞ্ছিত অপদস্ত হবে জাহান নামের ইন্ধন হবে ফাইনামাহিয়া জাজারাত সেটা তো একটা প্রচণ্ড শব্দ হবে সিঙ্গার ফুৎকারের একটি প্রচণ্ড শব্দ হবে ইসরাফিল আলহ ইসলামের ফায়েদাহ মানুজরুণ তখন হঠাৎ করে তারা সব জীবিত হয়ে তাকিয়ে দেখবে আর দৌড় দেবে ওয়কালু আর বলবে ইয়া ওয়াইলানা হাই দুর ভোগ হাঁজাইন এটাই প্রতিদান দিবস আরে আমরা তো খেয়ালই করিনি এটার কথাই তো মোহাম্মদ বলতো হাজাউদ্দিন উদ্দিন এখানে দিন মানে হচ্ছে আলজাজা প্রতিদান দিন মানে ধর্ম নয় দিন মানে সেখানে ব্যবহৃত হয়েছে মনে করতে আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে যে একত্রিত করো ওইসব জালেমদেরকে আর তাদের স্ত্রীদেরকে অমাকানুই আবদুন আর যেসব তারা পূজো করতো আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করতো সেগুলিকেও জমা করো সবাইকে একত্রিত করো তাহলে আবেদ আর মাহ বুধ সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন মিন্দ আল্লাহকে বাদ দিয়ে যে তারা পুজো করেছিল ফাহু হুম এলা জাহিম এবং তাদেরকে জাহান্নামের পদ দেখিয়ে দাও সবগুলিকে জাহান্নাম ওয়াকিফু হুম আর তাদেরকে আল্লাহ বলো কিফু কিফুহুম আমার সামনে দাঁড় করা বিচার হবে হিসাব হবে ইন্না হুম মস নিশ্চয় এদেরকে এখন জিজ্ঞাসা করা হবে বলো তোমাকে আয়ু দি নি ধন সম্পদ তোমার চোখ দি নি ইত্যাদি তোমাকে শ্রেষ্ঠত্ব দি কত সুন্দর করে সৃষ্টি করেছিল আহসানের তকিম এত সুন্দর কোনো সৃষ্টিকে আমি করিনি পাক এক এক করে সব কিছুর আমল আর আয়ু ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করবে মা লাকুম লারুন কি হয়ে গেছে যে তোমরা পরস্পরকে সাহায্য করছো না এখন যাও দলবলকে সাহায্য করো বালুহম ইয়ামা মুস্তামুন বরং আজকের দিনে তার আত্মসমর্পণ করবে সারেন্ডার করে দিয়েছে আল্লাহ মেনে নিলাম ফিরিয়ে দাও হবে না সময় শেষ হয়ে গেছে ওয়াকবালা বাদু আলা বাদাস আলুন তাদের একই অপরের সামনে এসে পরস্পরকে জিজ্ঞাসা করবি কালু ইনকাকুম কুন্তুম তাত পরস্পর মানে এখানে নেতা আর প্রজা যারা ভক্ত সাধারণ লোক আর যাদের ভক্ত হয়েছে পীর মুর্শিদ মুরব্বী ধর্মীয় নেতা বাতিলপন্থী ধর্মীয় নেতা আর যারা দুনিয়ার নেতা পয়সার নেতৃত্ব দিয়েছে রাজত্ব নেতৃত্ব দিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করিয়েছে পাপে লিপ্ত করেছে এই দুই দলে এখন বাকবিতণ্ডা ঝগড়া চলবে আল্লাহাক বলছেন ওই দুর্বল লোকদের কথা জনসাধারণের কথা তারা বলবে ইন কুম কুন্তুম তা তু নানা আনিল ইয়ামিন তোমরা তো আমাদের ডান দিক থেকে আসতে গো ডান দিক থেকে আল্লাহ এই জন্য বলেছেন যে তারা কথাগুলিকে চাকচিক্য করে পেশ করত সুন্দর করে আর ওই নেতারা তখন বলবে সুলতান আর তোমাদের ওপর আমাদের কোন আধিপত্য ছিল না জবরদস্তি করিনি বলতুম কমান তাগিন বরং তোমরাই সীমালঙ্ঘনকারী ছিল পাপ করেছে তোমরা আমরা না একটা পরামর্শ দিয়েছি অথবা বলেছি তোমাদের বিবেক ছিল না তোমরা চিন্তা করতে নেতারাও বলবে আর প্রজারাও বলবে ভক্তরাও বলবে আর পীর মুরব্বী যারা শির্বিদাতে লিপ্ত করেছে মানব জাতিকে তারাও বলবে ফাহা গাভিন আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম নিশ্চয়ই আমরাও পথভ্রষ্ট ছিলাম মুস্তারিক আজাবে শাস্তিতে সকলে অংশ নেবে নেতা অংশ নেবে আর ভক্ত প্রজারাও অংশ নেবে সবাই জাহান নামে একসাথে যোগ দেওয়া আল্লাহ পাক বলছে নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের সাথে এইরকমই করে থাকি সেখানে আর নেতৃত্ব চলবে না লেমানিল লেমানিলমুলিয়ম আজকে কিয়মতেন কার সার্বভৌমত্ব আর রাজত্ব রয়েছে আছে কেউ আসো নেতারা ধর্মীয় নেতা গোসকুতুব সে যে ছিল অলিউল্লা দুনিয়াতে ঘোষণা করেছিল কে জানিয়েছিল যে তুমি অলিউল্লাহ ছিল কোন ওহি দ্বারা তুমি ছিলে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহম খান যখন তাদেরকে বলা হয়তো আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই ইস্তাকে বেরুন তখন অহংকার করত লাহিল্লাহ যদি অর্থ তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তখন এক সে নির্বিদাত পন্থীরা বলে আরে সত্য কথা কোথায় পেল অথচ আল্লাহ পাক মাবুদ আর বাস্তবে বাতিল আর আল্লাহ ছাড়া অন্য কে যে আহ্বান করছো সেগুলি বাতিলা কথা বললে আর একটা বিদাত পন্থীদের লক্ষণ নামাজের তৌহিদের কথা বলবে সুতরাং আল্লাহ সর্বোত্তি বিরাজমান বলিও না আল্লাহ রব আলিনের হলুল হয় আর ও যদিদা বলিও না তখন নাক ছিটকাবে অহংকার করবেশরে ক্যামত পর্যন্ত যত বাতেল বলল আইন না লু আলে হাতে না আমাদের উপাস্যগুলিকে ছেড়ে দেব এই কবির কথা শুনে যে পাগল পাগল কবির কথা শুনে আমরা আমাদের উপাস্যকে ছেড়ে দেব আমাদের ধর্মকর্ম ছেড়ে দেব না কক্ষ ছাড়বো না আপনি যদি কোন শির্কের পরিবেশে বিদাতের পরিবেশে গিয়ে তহিদের কথা বলেন তো প্রথম আপনাকে পাগলা সাজিয়ে দেবে পাগল হয়ে এসেছে কোথায় যা হেও প্রতিপন্ন করবে তাতেও যদি না পারে তখন আপনাকে কিছু প্রলোভন দেবে কি চাইছে মসজিদের ইমামিজিত তাতেও যদি না হয় তখন শাস্তি শুরু করবে এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র তাই করেছিল আরব মুশ্রেকরা রাসুল উল্লাহ সাল্লাম সাহাবাহকরদের সাথে বালজা আবিল হক আল্লাহ বলছেন বরং মোহাম্মদ সত্য নিয়ে এসেছেন পাগল আবার সত্য নিয়ে আসে পাগল তো জানি না কি বলছে আর কি করছে অসোদ্দা খালমুর সালীন এবং আগের রসুলদের সত্যায়ন করেছেন তিনি মোহাম্মদ সাল্লা আগে যত নবী রসুলগণ এসছেন আর কিতাব এসে সেগুলি সত্যায়ন করেছেন সার্টিফাই করেছেন মৌলিক বিষয়গুলি তৌহিদ রিস আখেরাত সৎচরিত্র গঠন আল্লাহ পাকে রেবাদতবন্দিগি করা আল্লাহ অভিমুখী হওয়া পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া তোমাদের আমলেরই এই বদলা দেওয়া হবে ই বাদ মুখলাসিন তবে যারা খাঁটি বান্ধা যারা একনিষ্ঠ বান্ধা উল্লাক আল্লাহম রিস্তুম মালুম তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত উপজীবিকা রিজিক রয়েছে ফওয়া কিহু নানান রকমের ফলমূল রয়েছে অহম্মুক রামুন আর তারা সম্মানিত হবে ফি জান্নাতিন নাইম নিয়ামত ভরা জান্নাতীন আলা সরিম্মো তাবেলিন আর তারা নিজ নিজ আসনে মুখোমুখি হয়ে বসবে ভদ্র মানুষরা মুখোমুখি হয়ে বসে তাই না আর আসামিদেরকে উল্টো করে বসানো হয় আসামি যদি এদিকে মুখ করে থাকে তো আরেকজন আসামি ওইদিকে মুখ করে আসে সামনাসামনি হতে দেওয়া হয় জাহান্নামিদেরকে ওইরকম করা হবে ইতা আলিহ বেকা আসিম ইম্মাইন এবং তাদের ওপর প্রদক্ষিণ করা হবে ঘুর ঘুর করে ফিরবে খাদেম রাগেলমান বেকাসম মিম সুরার ঝর্ণা থেকে পূর্ণ গ্লাস নিয়ে কাঁস এমন গ্লাসকে বলা হয় যাতে পানি বা আর কিছু পানীয় অবস্থু রয়েছে খালি গ্লাসকে কাস বলা হয় না রবি মাসে তা নিয়ে তারা ঘুরে ঘুরে আসবে একবার দিয়ে দিল আপনাকে পানি বা জুস তারপর আর আসে না তাহলে আপনার শ্রদ্ধা সম্মান তেমন করলো না কিন্তু একবার দেশে আবার ঘুরে ঘুরে বারবার করে আসছে যতবার লাগে আশেপাশেই ঘুরছে প্রস্তুত হয়ে রয়েছে এটা হচ্ছে সম্মান প্রদর্শন যা জাননাতে আল্লাহ ফকরব্বুল আলমিন দেবেন মমিনদেরকে বেদা তা হবে বড় স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ার সুরা মদ নুমরা নোংরা মহিলা ভরা আর দুর্গন্ধযুক্ত এটা হয় পরিষ্কার স্বচ্ছ ল্যাজদাত সারে বিন আর পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে লাফিহা গৌলুন না তাতে কোন রকমের ক্ষতিকর দিক রয়েছে দেহের জন্য মাথার ব্যথা শুরু হবে মাথা চক্কর দেওয়া শুরু হবে আছাড় খেয়ে পড়ে যাবে গড়াগড়ি করছে রাস্তায় মদ খেয়ে না ওই সব কিছু হবে না ওয়ালাহম আনহায়ুন জাফুন আর তারা মাতাল হবে নেশাগ্রস্তও হবে না ওয়াইন দাহম কাসের অত্তরফ ইন আর তাদের পাশে সংযত নয়না হুরে ইন হবে কাশের উত্তরফ সংযত নয়না মানে নিজ ওই স্বামী যার ভাগে তাকে দেওয়া হয়েছে তাকে ছাড়া অন্য দিকে তাকাবে না এটা ভালো চরিত্র না মহিলাদের মুসলিম রমণী লজ্জাশীলা হবে জান্নাতি চরিত্র হবে তাহলে জান্নাতে যেতে পারবে সংযত নয়না হবে একমাত্র স্বামীকে দেখে অপর পুরুষকে দেখে না স্বামীর দিকে তাকাই আল্লাহ পাক এ ভোগের জন্য দিয়েছেন আল্লাহ বলছেন আইন এবং তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা সুন্দরী হবে বড় চোখ হওয়া এটা সুন্দরী হওয়ার লক্ষণ ছোট চোখ দেখতে ভালো লাগে না এই জন্য আল্লাহ বলেছেন এখান থেকে চোখ বিশিষ্ট হবে কানুম মকরুন তারা যেন হবে একবারে ঢেকে রাখা ডিমের মতো ডিম যদি ঢাকা থাকে আবৃত থাকে কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম ফাখবালা বা আদম আলা বা আলুন জান্নাতিরা পরস্পরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসা করবি কালা কায়লুম মিনোম ইন্নি কানালি কারিন তখন এক জান্নাতি বলবে দেখো গো আমার এক সঙ্গী ছিল ক্লাসমেট ছিল আমার প্রতিবেশী ছিল অথবা আমার কলিগ একসাথে চাকরি করতাম এই রকম ছিল ইয়াকুল সে কোথায় গেছে একুল আইন না কালামিন সে আমাকে ঠাট্টা করতো আর বলতো তুমিও বিশ্বাস করো আল্লা পরকাল আরে তুমি এখনও ধর্মকর্ম করো আজকাল বহু বন্ধু বান্ধব বা ক্লাসমেট আছে কর্মক্ষেত্রে আছেন আরে কী রে তুই রে এই যুগে সায়েন্সের যুগে দুনিয়া মানুষ দুনিয়া সব দেখে নিল আর তুই এখনো আল্লাহ রসুল আর পরকালা ধর্ম এগুলি বলছি আবার ধর্ম কিসের সুভান আল্লাহ এরাকে জাহান নামে দেখবে সম্মানিত ভাতৃমন্ডলী এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহাকালা মাফ করেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন সৎসঙ্গী গ্রহণের যেন করেন অসৎলিমদের বাঁচিয়ে রাখেন বিক এহল শাদ তোজ্লা ফির রে সময় মুদারফত্লা রবি হি الله شرق النور في قلبي شیخ মুসলেহউদ্দিন কারণ আল্লাহ وحده ولا شریک له আল্লাহও গранটি গ্রন্থকে অবিক্রিতই রাখব যার কোনো গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই জামুমিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় আপুনো সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিছটি বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং ও প্রবলেম হেভন ও হেল্পুজ বুঠে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 देखुन और देख अर्धांगी नित्वांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे